শেখ আহমেদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত লেখক বলছেন যারা আল্লাহর অনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যারা অবাধ্যতা করবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আমরা কিভাবে আলোচনা নিয়ে অগ্রসর হচ্ছে বোঝার সুবিধার জন্য তা আবারও মনে করিয়ে দেই। আমরা উসুলুস সালাসা বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়ছি এই অধ্যায়ে তিনটি মূল বিষয়ের আলোচনা এসেছে আমরা এখন এর মধ্যে প্রথমটি আলোচনা করছি এই প্রথম বিষয়টিকে আমরা আবার ছটি অংশে ভাগ করেছি নাম্বার এক হলো অল্লাহ আমাদের সৃষ্টিকর্তা নাম্বার দুই হলো অল্লাহ আমাদের রেজিকদাতা আমরা গত দশগুলোতে এ দুটি অংশের আলোচনা করেছি তারপর নাম্বার তিন হল আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন এর উত্তর হলো তার ইবাদত করার জন্য নাম্বার চার আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব। তিনি নবী রাসুলগণ পাঠিয়ে আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে তার ইবাদত করতে হবে নাম্বার পাঁচ হল নবী রাসুলগণের আনুগত্য করতে হবে নাম্বার ছয় হলো যে তাদের আনুগত্য করে সে জান্নাতে যাবে আর যে অবাধ্য হবে সে জাহান্নামে যাবে নবী রাসুলগণের আনুগত্য করা আবশ্যক আল্লাহ সুবাহ হাত আলা বলেন মানুতি রসুল ফকদ আল্লাহ আল্লাহ বলছেন যে লোক রসুলের হুকুম মান্য করবে সে আল্লাহ হুকুমই মান্য করল এখানে নবী রাসুলগণে আনগত্যের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব। দিনের কোনো বিধানের ব্যাপারে যদি সেহাই হাদিফ পাওয়া যায় তাহলে প্রমাণ হিসেবে এর গুরুত্ব কুরআনের সমপর্যায় হবে আপনার সামনে যদি কোনো সেহাই হাদিফকে দলিল হিসেবে পেশ করা হয় তাহলে তার গুরুত্ব কোরআনের অনুরূপ হবে হালাল হারাম সহ অন্যান্য সকল বিষয়ে এই মূলনীতি অনুসরণ করা হয় আল্লাহ বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব রক্ত শুকরের মাংস যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয় দেখুন এই আয়াতে আল্লাহ সব মৃত জীব এবং রক্ত হারাম ঘোষণা করেছেন যদি আমরা শুধু এতটুকুই নেই তাহলে কিন্তু মাছ হারাম হয়ে যাবে কারণ এই আয়াতে বলা হচ্ছে সব মৃত জীব হারাম অনেক ভ্রান্ত ও মূর্খ লোক আছে যারা কুরআনের কোন আয়াত নিয়ে এসে নিজেদের মন বিভিন্ন কথা বলে এবং হাদিসের বক্তব্য উপেক্ষা করে কিন্তু আমাদের দায়িত্ব হলো কোরআন এবং সুন্নাহকে একসাথে আঁকড়ে ধরা কোরআন এবং সুন্নাহকে একসাথে বুঝতে এবং অনুসরণ করতে হবে শুধু কুরআনের বক্তব্যের দিকে তাকালে আমরা দেখি যে মাছ হারাম। কিন্তু এক হাদিসে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন যে দুটি মৃতজীব এবং দুই প্রকারের রক্ত হালাল মাছ ও পঙ্গপাল এবং কলিজা ও প্লিহা খাওয়ার মতো একটি দৈনন্দিন কাজের ব্যাপারেও পুরো হুকুম পেতে হলে আমাদের কোরআন এবং হাদিস দুটোই দেখতে হচ্ছে রসুল্লাহ সাল আলহিম আসাল্লাম বলেছেন আল্লাহ ইন্নি ও তি তুল কোরআনা আমাকে কোরআন এবং এর অনুরূপ একটি জিনিস দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্ল আলিমসাল্লাম এখানে বলেছেন এর অনুরূপ কিছু দেওয়া হয়েছে এর চেয়ে নিচের কিছু অথবা এর অধীনস্থ কিছু দেয়া হয়েছে এমন কিন্তু তিনি সৌম্লহ আলহাল্লাম বলেননি রসুলের অনুগত্য করার কথা কুরআনে বহু জায়গায় এসেছে আল্লাহ সুবাহ বলেন ও আতিহা ও রসুল আর আল্লাহ তাল্লা নির্দেশ মান্য করো এবং তার রসুলের এবং তিনি বলেছেন ও আতিহ ও আতিসুল তোমরা আল্লাহর অনুগত হও আর রসুলের অনুগত হও দেখুন আল্লাহ এখানে বলছেন আতিহ ও আতি রসুল আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসুলের অনুগত্য করো। তিনি কিন্তু বলেননি আতি আল্লাহ সুম্মা আতিউর রসুল আল্লাহ ইবাদত কর তারপর রসুলের আনুগত্য কর তিনি বলেছেন আল্লাহর এবং রসুলের আনুগত্য কর ওয়াও অর্থ হলো এবং সুম্মা অর্থ হলো তারপর আল্লাহ এই ক্ষেত্রে সব সময় ওয়া বলেছেন কখনো সুম্মা বলেননি অনেকে এই বক্তব্যের বিরোধিতা করার জন্য একটি বহুল প্রচলিত হাদিসের উদ্ধৃতি দেন উসুলের এমন বই খুব কমই পাওয়া যায় যেখানে এই হাদিসটি নেই বিশেষ করে উসুলের আগের বইগুলোতে এই বর্ণনাটি আপনারা সবাই হয়তো শুনে থাকবেন রসুলুল্লাহ সাল্লু আলহিউআসাল্লাম মুআদ রদল্লাহ তালাহ আনহুকে ইয়ে মেনে পাঠিয়েছিলেন হাদিসের এই অংশটুকু ঠিক আছে পরের অংশে এসেছে যে রসুল উল্লহ সল্লহ আলি হুয়া সাল্লাম মুআদ রদল্লাহ তালাহ আনহুকে করলেন তিনি কি দিয়ে বিচার করবেন করবেন্লাহ তালু বললেন কুরআন যদি কুরআনে না পাও তাহলে সুন্না অনুযায়ী বিচার করবো ইয়া রসুল্লাহ এরপর রসুল্লাহ সাল্ল আলহাল্লাম বললেন যদি সুন্নাতেও না পাও তিনি উত্তরে বললেন তাহলে ইজতিহাদ করব। আমরা দেখতে পাচ্ছি হাদিসের এই দ্বিতীয় অংশটিতে কুরআনের কথা এসেছে তারপর হাদিসের কথা এসেছে যা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার বিপরীত কিন্তু এই হাদিসের দ্বিতীয় অংশের সমস্যা হল সনদ সূত্রে তে রসুলুল্লাহ সালু আলী আসাল্লাম পর্যন্ত পৌঁছায় না এবং এই বর্ণনা যদি সঠিক হয় তাহলে এটি আমাদের কথার বিরুদ্ধে শক্ত একটি দলিল হবে কিন্তু সমস্যা হলো হাদিসের এই অংশের সনদ এবং মতন হনকার বিধানের ক্ষেত্রে হালাল এবং হারামের ব্যাপারে কোরআন এবং হাদিসদের গুরুত্ব সমান আকিদাগত বিষয়গুলোতে কোরআন এবং সুননার গুরুত্ব সমান এই নিয়ম কানুন এবং পদ্ধতিগত বিষয়গুলোতে কুরআন এবং হাদিসের মর্যাদা কী লেনদেন এবং মামেলের ব্যাপারে কুরআন হাদিসের বক্তব্য মেনে চলার গুরুত্ব একই যদি সোহে হাদিস থেকে কোনো নির্দেশ পাওয়া যায় সেটা কোরআন থেকে পাওয়া নির্দেশের সমান গুরুত্ব বহন করে আল্লাহ সুবহানহাতের কোনো কিছু নির্দেশ দেয়া বা কোনো কিছু থেকে বিরত থাকতে বলা এবং রসুল উল্লাহ সাল আলহি সাল্লামের কোনো কিছু নির্দেশ দেয়া অথবা কোনো কিছু থেকে বিরত থাকতে বলার গুরুত্ব একই কারণ হল কোরআন এবং সুন্না দুটোই আল্লাহ সুবাহনতার কাছ থেকে নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলহ্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে তিনি আমাদের তা শিক্ষা দিয়েছেন কোরআন এবং সুন্নাহতে আপনাকে যা করতে বলা হয়েছে তা করতে আপনি বাধ্য এবং এই ব্যাপারে আমাদের নীতি হবে শুনলাম এবং মানলাম আল্লাহ সুবাহানুতআলা বলেন ইনহুয়া ইয়াহ ইউন ইউ হ্যা এটা তো ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয় নবী মোহাম্মদ সল্লু আলি ওসাল্লাম নিজে থেকে কিছু বলেন না তিনি যা বলেন তা আল্লাহ সুবাহানহমত আল্লার পক্ষ থেকেই বলেন তবে এমন অনেক বিষয় আছে যেখানে হাদিসের উপর কোরআনের প্রাধান্য আছে কুরআন সরাসরি আল্লাহ সুবাহন আলার কালাম কোরআন এবং হাদিস দুটোর অর্থ বা বক্তব্য আল্লাহর পক্ষ থেকেই কিন্তু হাদিসের শব্দগুলো রসুল উল্লাহ সাল্লু আলিহাসাল্লামের পক্ষ থেকে আর মূল বক্তব্য হলো আল্লাহর পক্ষ থেকে আর কুরআন হল সরাসরি আল্লাহর কালাম আরেকটি দিক যেখানে হাদিসের উপর কোরআনের প্রাধান্য আছে তা হলো তিলাওয়াত কুরআন তিলাওয়াত করলে প্রতিটি অক্ষরের জন্য আপনি দশটি করে সবাব পাবেন কিন্তু হাদিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় তৃতীয় আরেকটি ক্ষেত্রে কোরআন অগ্রাধিকার পাবে আর সেটি হচ্ছে কোরআন স্পর্শ করার বিধান অনেক আলিমের মতে অদু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না যদিও এই মতটি নিয়ে মতভেদ রয়েছে তবে অধিকাংশের মত হলো অদু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না কিন্তু হাদিসের ব্যাপারে এ ধরনের বক্তব্য পাওয়া যায় না আমাদের হাদিসের কিতাবকে অবশ্যই সম্মান করতে হবে তবে ওইদূর ছাড়া হাদিসের কিতাব স্পর্শ করা যাবে রসুল্লাহ সাল্ল আলিহিহাসাল্লামের প্রতি আমাদের আনুগত্য হতে হবে পূর্ণ এবং প্রশ্নাতীত এখানে বাচ বিচারের কোনো সুযোগ নেই আমি মসজিদে রসুল্লাহ সাল্লিহসাল্লামের আনুগত্য করব, কিন্তু বাইরে করব না কেউ যদি দাবি করে তাহলে তা আনুগত্য হবে না আমি ব্যক্তিগত জীবনে কোরআন এবং শূন্যার নির্দেশ মান্য করব। কিন্তু সামাজিক পর্যায়ে মানব না এটাও হবে না আমি ব্যক্তিগত জীবনে মানব কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে মানব না এটাও হবে না অথবা আপনি সলাত এবং সম পালন করেন হিজাব করেন কিন্তু বিয়ের অনুষ্ঠানে বা সামাজিক কোনো অনুষ্ঠানে আপনি শরিয়াহ এর আদেশ মানলেন না জাহিলিয়াতের অনুসরণ করলেন তাহলে সেটাও পূর্ণ আনুগত্য হবে না আল্লাহ হসবাহ তালা বলেন وما كان لمؤمن ولا مؤمنه اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخيارته من امرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا الله وتر <تصفيق> رسول কোন বিষয় নির্দেশ দিলে কোন ईमानदार পুরুষ ও ईमानदार নারীর সে বিষয় কোন সিদ্ধান্তের অধিকার নেই যে যখন কোনো বিষয়ে আল্লাহ ও তার রাসুলের ফয়সালা হয়ে যায় তখন কোনো মুমিন নারী কিংবা মুমিন পুরুষ সেখানে নিজের কোনো মত থাকার অধিকার রাখে না ভিন্ন কোনো মত অনুসরণ করার কোনো সুযোগ নেই সে বিষয় আল্লাহ ও তার রাসুলের পূর্ণ আনুগত্য করতেই হবে যে আল্লাহ ও তার রাসুল সাল্লি ওয়সাল্লামের অভাত্ম হয় সে গোমরা হয়েছে এবং ভুলে নিমজ্জিত হয়েছে দেখুন আল্লাহ সুবাহ বলছেন ওমা ক্য আলিমিন ওয়াল মিনাতিন এখানে শুধু মুমিন বললে যথেষ্ট হতো কিন্তু আল্লাহ এখানে আলাদা আলাদাভাবে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী বলেছেন আল্লাহ এখানে আলাদা আলাদাভাবে বলেছেন বিষয়টির উপর গুরুত্ব আরোপ করার জন্য অর্থাৎ কোন বিষয় আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে ফয়সালা চলে আসলে প্রত্যেকের জন্য তা মেনে চলা বাধ্যতামূলক হয়ে যায় আল্লাহ বলেন বাইনাকুম মিনকুম আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের আহ্বানের মতো গণ্য করো না আল্লাহ তাদেরকে জানেন যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে অতএব যারা তার আদেশের বিরুদ্ধে আচরণ করে তারা এ বিষয়ে সতর্ক হোক যে বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে যারা রসুল্লাহ সাল্ল আলীয়া্লামের আদে সমান্য করবে তাদেরকে আল্লাহ ভয়ানক আদাবের সংবাদ দিয়েছেন ফিতনাহ তাদের গ্রাস করবে এখানে ফিতনাহ এর একটি অর্থ হতে পারে কুফর। আবার ফিতনাহ এর অর্থের মধ্যে ভূমিকম্প বিভিন্ন দুর্যোগ অত্যাচারী শাসকদের শাসন অথবা শত্রুর চড়াও অন্তর্ভুক্ত এগুলো কখন ঘটবে কাদের সাথে ঘটবে যারা রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের অবাধ্য হবে তারা এসবের সম্মুখীন হবে الله سبحانه وتعالى بولن إنما كان قول المؤمنين إذا دعو إلا الله ورسوله لياحكما بينهم أن يقولوا سمعنا وأطعنا مومن در بوقت بو كي بول ایک عدد حي جو خون تادر مده فو اصلا قرار جو نو الله و ترسوله دي گتا در كي احبان قرار حي تو خون تارا بولن ام رشن لم و ادش من نو كر لم ون اك منوش نجي درين কিন্তু সত্যিকারের ইমানদার তো তারাই যার আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে যা কিছু এসেছে তা শুনে বলে আমরা শুনলাম এবং মানলাম যখন তাদেরকে শরিয়াহ অনুযায়ী ফয়সালা করার ব্যাপারে আহ্বান করা হয় তখন তারা বলে আমরা শুনলাম ও মানলাম যে ব্যাপারে আল্লাহ ও তার রাসুল ফয়সালা করে দিয়েছেন সে ব্যাপারে অন্য কিছু তারা গ্রহণ করতে রাজি না অন্য কোনো বক্তব্য তাদের কাছে গ্রহণযোগ্য না আবি বারজাদ আল ইসলাম ইরাদ আল্লাহ আনহুয়ের বর্ণিত একটি হাদিস শুনুন হাদিফটটির সারাংশ সোহে মুসলিম এসেছে এই হাদিফের উপর ইমা মুসলিম একটি অধ্যায়ের নামকরণ করেছেন সোহে মুসলিমের এই অধ্যায়ের নাম হল বাবু ফবাহ ই জুলাই বিব ইমা মুসলিম সোহাবি জুলাইবি ব্রদ্লাহ আনহুয়ের নামানুসারে এই অধ্যায়ের নাম দিয়েছেন এই ঘটনার বিস্তারিত বর্ণনা অন্যান্য হাদিফ গ্রন্থেও এসেছে মুস্তাদ আহমেদে একটি বর্ণনা এসেছে যা আরও বিস্তারিত এই বর্ণনা সনদ এবং সোহে মুসলিমের আশা বর্ণনা সনদ এক কাজেই মুসনাদে আহমেদের এই বর্ণনাও সোহে সোহাবী জুলাই বিব রদি আল্লাহ দেখতে খুব সুদর্শন ছিলেন না তার চেহারার বর্ণনা থেকে জানা যায় যে তিনি সম্ভবত খাটো আকৃতির ছিলেন এবং গরিবও ছিলেন এই বর্ণনা থেকে বোঝা যায় যে সম্ভবত তিনি সমাজের একজন উপেক্ষিত মানুষ ছিলেন যার কাছে সাধারণত কেউ তার মেয়ের বিয়ে দিতে চায় না এমন কি তার নাম অর্থাৎ জুলাই বিব ছিল জিলবাব এর তাজগীর বা সংকুচিত অথবা ক্ষুদ্র রূপ কিন্তু রসুল উল্লাহ সাল্লু আলী এই মানুষটিকে ভালোবাসতেন তার দিকে মনোযোগ দিতেন তার কথা শুনতেন তার ব্যথায় ব্যথিত হতেন যেভাবে তিনি অন্যান্য সহাবীদের ক্ষেত্রেও হতেন সবাই মনে করতেন যে জুলাই বিব্রদল্লাহম আনহু হলেন রসুল্ল সালু আলী ওয়া্লামের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন একদিন রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লামের মজলিসে একজন আনসোয়ারি সাহাবি ছিলেন রসুল্ল সাল্ল আলী ওয়া বললেন তোমার মেয়ের জন্য আমার পক্ষ থেকে একটি বিয়ের প্রস্তাব আছে আনসরি ব্যক্তিটি খুশি মনে রাজি হয়ে গেলেন কোনো প্রশ্ন করলেন না রসুল্ল সাল্লু আলী ওয়াশাল্লামকে জামাতা হিসেবে কে না চায় কিন্তু তারপর রসুল উল্লহ সাল্লু আলী বললেন বিয়ের প্রস্তাব আমার জন্য না জুলাই বিবের জন্য জুলাই বিব রদিউল্লাহ আনহুয়ের চেহারা এবং সামাজিক অবস্থার ব্যাপারে যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম তার যে কোনো একটির কারণেই প্রস্তাব বাতিল করে দেয়া খুবই স্বাভাবিক ছিল और ये सबगलो एकसाथे जुलई बि ब्रद्लाह आनहूएर मध्य छो रसुल्लाह सल्लाह आलिस्सल्लम मुख्य कथा शुने से आंसारी सोहबी एक इतस्त करलें तरपर हमें स्त्री परामर्श करते चाह स्र का जावर पर यह सोहबी ठीक एक ही भावे कथाट बोलें रसुलह सल्लह आलिम तुम्हार मेयर जो विस्ताव दिए स्त्री तक बोलें एट के चाह यह प्रस्ताव के ना करपर से सोहबी ब তিনি নিজের জন্য প্রস্তাব দেননি জুলাই বিবের জন্য প্রস্তাব দিয়েছেন বুঝতেই পারছেন সাথে সাথে তার স্ত্রীর প্রতিক্রিয়া বদলে গেল মাত্র কয়েক মুহূর্ত আগে তিনি জামাতা হিসেবে রসুল্লাহ সাল্লি সাল্লামকে পাওয়ার কথা ভাবছিলেন এখন শুনছেন জুলাই বিব তার স্ত্রী তখন বললেন আজুলাই বি বুন ইনাই হি ইনাইহি, বি বুন ইনাই হি আুলাই বি তিনবার একই কথাই বললেন ইনাইহি মানে ছিহ ইয়াক তারপর তার স্ত্রী বললেন বল লি আমরা জুলাইবিবের কাছে আমাদের মেয়েকে বিয়ে দেবো না আমাদের মেয়ের জন্য এর চেয়ে আরও অনেক ভালো পাত্র আছে আর তুমি আমাদের মেয়েকে জুলাইবিবের কাছে দিতে চাও সেই সোহাবী রসুল্লহ সাল্লু আলী ওসাল্লামের কাছে তার স্ত্রী সিদ্ধান্ত জানানোর জন্য উঠলেন এই সময় তার মেয়ে প্রশ্ন করল রসুল্লহ সাল্লাহু আলী ও সাল্লাম কার সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছেন বাবা আনসারি সোহাবীর স্ত্রী সব কিছু খুলে বললেন মেটি তখনও বলল রসুল্লাহ সাল আলি আসাল্লাম আমার জন্য যা চেয়েছেন যা প্রস্তাব করেছেন তা তোমরা প্রত্যাখ্যান করছো আমাকে এই পাত্রের সাথেই বিয়ে দাও আল্লাহ কসম কখনও আল্লাহ আমাকে উপেক্ষা করবেন না আমাকে পরিত্যাগ করবেন না কি দৃঢ় ইমান ছিল এই নারীর আমরা এই পুরদর্শে যা শিখতে চাচ্ছি তা দৃষ্টান্ত হলো এই নারীর সিদ্ধান্ত এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ রসুল সাল্লু আলিমুয়া সাল্লামের ইচ্ছার কাছে সে মেয়েটি যেভাবে নিজেকে সমর্পণ করেছে সেটাই হলো তাও হিদ সেটাই হলো ইমান এবং সেটাই হলো এহসান এটাই হলো সে আনুগত্য যা আমাদের রসুল্ল সাল আলিহাসাল্লামের প্রতি থাকতে হবে এইটুকু যদি আমরা মানতে পারি তাহলেই যথেষ্ট আজকে পুরো আলোচনা থেকে যদি শুধু এতটুকু আপনি মনে রাখেন তাহলে সেটাই যথেষ্ট যদি আপনি এই শিক্ষার উপর আমল করতে পারেন শক্ত থাকতে পারেন তাহলে আপনি সফল মানুষের অন্তর্ভুক্ত হবেন এই নারী আল্লাহ ও তার রসুলের আনুগত্য করার মাঝেই জীবনে আনন্দ দেখতে পেয়েছিলেন যা আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলী ওয়সাল্লাম তার জন্য পছন্দ করেছিলেন সেখানে তিনি আনন্দ দেখতে পেয়েছিলেন কারণ আনন্দ হল রসুল্ল সাল্ল আলী ওসাল্লামের আনুগত্য করা আল্লাহকে খুশি করার চেষ্টা করলে রসুলের আনুগত্য করলে আপনার আর সুখের পেছনে ছুটতে হবে না সুখ তখন আপনার পেছনে পেছনেই ছুটবে এই নারী তা ভালো মতোই উপলব্ধি করতে পেরেছিলেন এই নারীকে জানতে চেয়েছিল এটা কি আজিব কিনা। তিনি কি প্রশ্ন করেছিলেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম কি ওয়াজিব বুঝিয়েছেন ফর্দ বুঝিয়েছেন নাকি শুধু মুস্তাহাব বুঝিয়েছেন এই প্রস্তাব গ্রহণ করা কি বাধ্যতামূলক তিনি কি বলেছিলেন আমি তো কুরআনে এমন কিছু খুঁজে পাইনি যে তিনি আমাকে বিয়ের জন্য বাধ্য করতে পারেন আনসারতে সম্ভ্রান্ত পরিবারের একজন সুন্দরী নারী জুলাইবিবকে বিয়ে করবে এই প্রস্তাব শুনে তিনি কি ঠোঁট বাকা করে হেসেছিলেন তিনি কি বলেছিলেন এটা আমার জন্য প্রযোজ্য না রসুল্লাহ সাল আলী ওসাল্লাম প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি সানন্দেই তা মেনে নিয়েছিলেন রসুলুল্লাহ সাল্ল আলী সাল্লাম আজ আমাদের মাঝে নেই কিন্তু তার সুনাহ আমাদের মাঝে আছে এবং আমাদের জীবনে সুন্নাহ মেনে চলার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি এই মহায়ষী নারীর মতো হওয়া উচিত আমাদের এভাবেই সুন্না মেনে চলা উচিত আল্লাহ বলেন নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ মুমিনদের কাছে তাদের জীবনের চেয়েও নবী সাল্লু আলী ওয়াশাল্লাম বেশি প্রিয় বেশি গুরুত্বপূর্ণ বিয়ের মোহর কত হবে বিয়ের পর কোন বাসায় তারা উঠবে মদিনার কোন এলাকায় তারা থাকবে ছেলের আয়ের উৎস কী এ ধরনের কোনো প্রশ্নই সে মেয়েটির মাথায় আসেনি রসুল উল্লাহ সাল্লু আলী এই পাত্রকে তার জন্য পছন্দ করেছেন এটাই তার জন্য যথেষ্ট ছিল আর কোনো প্রশ্নই তিনি করেননি पित माता के बोल आपन भलोबासी कंतु रसुल्लाह सल्लाह आली वाल्लम कथा अन् सवार कथार ऊपर अग्राधिकार पा रसुल्लाह सल्लह आलिस्ल्लम कथा प्राधान्य पवार हकदार यही हादी वर्णना करारय अने एक विषय एड़िए जान मेटर जुलईबीब के वि बातामूलक छिल रसुल्लाह सल्लाहुअलीसल्लम एखने सरसरि आदेश करें बर प्रस्ताव दिए मतमत जानते चेन यार्थक के निर्देश छा एटी खुद बा অর্থাৎ তিনি জানতে চেয়েছেন কিন্তু এই নারী বুঝতে পেরেছিলেন যে রাসুল্লাহ সাল্লু আলী হিসাল্লামের প্রস্তাব কিংবা রেকমেন্ডেশনও প্রত্যাখ্যান করার মতো না এই নারীর অবস্থান তার ইমান এমন ছিল যে যা কিছুই হোক না কেন রাসুল্ল সালু আলিমসাল্লামের কথার অনুসরণ করতেই হবে সেটা যদি নিছক প্রস্তাব কিংবা রেকমেন্ডেশনও হয় তবুও অথচ আজ আমাদের যখন কোনো সহজ সুনার ব্যাপারে বলা হয় তখন আমরা নানারকম অজুহাত দেওয়া শুরু করি অনেকে তো এই কথাও বলে যে রসুল উহ সাল্লি ওসাল্লাম বলেছেন এটি ওয়াদিব কিন্তু কুরআনে তো এটি নেই তার আপনার সাথে ঘন্টার পর ঘন্টা এ নিয়ে তর্ক করে যাবে আফসোস অথচ এই নারী এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা তার সারা জীবনকে প্রভাবিত করবে এটাই হলো তা ঈদের সার কথা আল্লাহ ও তার রসুলের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা আজ এমন অনেক মানুষ দেখা যায় যারা বহু বছর অথবা সারা জীবন ধরে মত কিংবা অন্য কোন আসক্তি কাটাতে পারে না মদ্যপান করা যে এক ধরনের আসক্তি তা বর্তমানে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে বিভিন্ন গবেষকরা এটাও বলেছেন যে এই রোগের কোনো চিকিৎসা নেই মদে আসক্ত ব্যক্তিরা যতই মদ থেকে দূরে থাকুক না কেন যে কোনো সময় আবার মদপান করা শুরু করতে পারে এই আসক্তি থেকে বের হয়ে আসা খুবই কঠিন এবার সাহাবিদের দিকে একটু লক্ষ্য করি ইসলামের শুরুর দিকে যখন মদকে নিষিদ্ধ করা হয়নি তখন অনেক সাহাবি পান করতেন আরবরা প্রচুর মদপান করত মদপান করতো না এমন মানুষ ছিল বিরল যেসব সাহাবী ইসলামের আগে মতপান করতেন না তাদের নাম আলাদাভাবে সংরক্ষিত আছে কেন কারণ মতপান না করাটা সে যুগে ছিল অস্বাভাবিক তখনকার মানুষেরা যে শুধু সপ্তাহে একদিন মতপান করত তা না প্রতিদিন মতপান চলত এমনও না যে শুধু রাতে মদ খাওয়া চলত দিন বা রাত যে কোনো সময় মদ চলত সামাজিকভাবে মতপান প্রতিষ্ঠিত একটি ব্যাপার ছিল এবং অধিকাংশ মানুষ মদে আসক্ত ছিল যখন মদ হারাম হবার বিধান আসলো এবং রসুল্ল সাল্লাহ আলী হোসালামের পক্ষ থেকে বার্তা বাহক মোদিনা রাস্তায় এসে চিৎকার করে কথা জানিয়ে দিলেন তখন কি হল আপনার কি মনে হয় সহাবা রদিয়াল আনহুমের অনুভূতি তখন কেমন ছিল মনে রাখবেন আজকে মদের প্রতি আসক্তিকে একটি অসুখ মনে করা হয় যখন মদ হারাম হবার বিধান তারা জানতে পারলেন তখন তাদের কারো কারো মুখে মদ ছিল কেউ কেউ চুমুক দিতে যাচ্ছিলেন আল্লাহ সুবাহ আয়াত তারা শুনলেন এই যে মত জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক সরস এসব শয়তানের অপবিত্র কার্যবৈত বই তো নয় অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও এবং পরের আয়াতে আল্লাহ সুবাহ বলেন ফাহল এন তুম অতএব তোমরা এখনও কি নিবৃত হবে তারা নিবৃত হলেন পুরো সমাজ সাথে সাথে মতত্যাগ করল কেউ কিছুদিন গ্যাপ দেওয়ার পর আবার মদ্যপান শুরু করলেন না কেন কেউ এই হুকুম নিয়ে প্রশ্নও তুললেন না কেউ এইটুকুও জানতে চাইল না যে রসুল উল্লাহ সাল্লি আসাল্লামের পক্ষ থেকে যে বার্তাবাহক এই বিধান ঘোষণা করেছে সে কি আদৌ ঠিক বলছে না ভুল সবাই বিনা বাক্যে তা মেনে নিলেন কেন কেউ কোনো প্রশ্ন করলেন না আসলেই কি হুকুম এসেছে মদপান কি হারাম করা হয়েছে নাকি মা ক্রোহ এটুকুও কেউ জানতে চাইলেন না কেন এটাই হলো তৌহিদ এই হল তাহিদের নির্যাস তারা শুনলেন এবং মেনে নিলেন দীর্ঘ সময় ধরে রসুলুল্লাহ সাল্লুমু আলি ওয়াশাল্লাম তাদের অন্তরে এই তাহিদ এই ইমানকে প্রথিত করেছিলেন রসুল্লাহ সাল্লু আলি ওয়াশাল্লাম বছরের পর বছর ধরে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন যাতে করে সোহাবিদের হৃদয় ইমানে পূর্ণ থাকে এবং আল্লাহ ও তার রসুলের আদেশ মানতে তাদের অন্তরে কোনো দ্বিধা না থাকে তারা আল্লাহর আদেশ মেনে নিয়ে তৎক্ষণাৎ মদ্যপান ছেড়ে দিলেন রকম নজরদারি জোর জবরদস্তি জেল জরিমানা ছাড়াই তারা আনন্দের সাথে আল্লাহর এই হুকুম মেনে নিয়েছিলেন তারা এই এইভাবে সম্মানিত বোধ করতেন যে তারা নবী মোহাম্মদ সোলাল্লাহ আলী ওসাল্লামের উম্মাদ আল্লাহ বলেন فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما مم قضيت ويسلموا تسليما نا تمہদের মালিকের শপথ এরা কিছুই ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তাদের যাবতীয় মতবিরোধের ফয়সলায় তোমাকে শর্তহীনভাবে বিচারক মেনে নেবে অতঃপর তুমি যা ফয়সালা করবে সে ব্যাপারে তাদের মনে আর কোনো তিধা দণ্ড থাকবে না বরং তোমার সিদ্ধান্ত সর্বান্তকরণে মেনে নেবে মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ না সে আল্লাহ ও তার সন্তুষ্টচিত্তে মেনে না আপনাকে শুধু আল্লাহ ও তসুল সাল্লু আলিহ্লামের নির্দেশ মেনে নিলেই হবে না বরং মানতে হবে কোনো তর্ক ছাড়া কোনোরকম অসন্তুষ্টি ছাড়াই সম্পূর্ণভাবে আল্লাহ ও তার রসুল সাল্লি হসাল্লামের কাছে আত্মসমর্পণ করতে হবে সেই মেয়েটির বাবা রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের কাছে ফিরে আসলেন এসে বললেন ইয়া রসুল্লাহ আপনার সিদ্ধান্তে আমরা রাজি তারপর রসুল্লাহ সাল আলহিমসাল্লাম সে মেটির সাথে জুলাইবিবের বিয়ে দিলেন তাদের বিয়ের কয়েকদিন পর জিহাদের ডাক চলে আসল মাত্র বিয়ে হয়েছে আপনার কি মনে হয় জুলাইবিব রহ আনহু এই সময় জিহাদের ডাকে সাড়া দেওয়ার জন্য ইতস্তত করেছিলেন আপনার কি মনে হয় এমন শক্ত ইমানের নারী হানিমুনে যাওয়া নিয়ে করবে এই নারীর মতো এত উঁচু ইমানের অধিকারী একজনের স্বামীর কি সেই পরিস্থিতিতে ইতস্তত করার কথা না জুলাইবি ছিলেন তার স্ত্রীর মতোই স্পাত কঠিন ইমানের অধিকারী অত্তয়বিতা অত্তইন দুশ্চরিত্রা নারীকুল দুশ্চরিত্র পুরুষকুলের জন্য এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্য সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্য এবং সৎ চরিত্র পুরুষকুল সৎচরিত্রা নারীকুলের জন্য আমাদের এই মজলিসে অনেক ভাই আছেন যারা এখনো বিয়ে করেননি অনেকে উন্নত ইমানের অধিকারী পাত্রী পাচ্ছেন না আসলে আমাদের প্রথমে নিজেদের নিয়ে কাজ করতে হবে আমরা যদি আমাদের ইমানের লেভেল উঁচু করতে পারি তাহলে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের জন্য সেরকম নারী মিলিয়ে দিবেন। যেভাবে তিনি জুলাইবি ব্রদ আল্লাহ আনহু এর জন্য মিলিয়ে দিয়েছিলেন জুলাইবি ব্রাদি আল্লাহ তাল্লা আনহু জিহাদের ডাকে সারা দিলেন যুদ্ধ শেষে রসুল্লাহ সালু আলহসাল্লাম সাধারণত প্রশ্ন করতেন তোমাদের মধ্যে কাকে কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার কোন কোন সাহাবিকে পাওয়া যাচ্ছে না রসুল্ল সালু আলী হাসাল্লাম প্রশ্ন করলেন সোহাবিরা জবাব দিলেন অমুক অমুককে পাওয়া যাচ্ছে না রসুল্ল সালু আলী হাসাল্লাম বললেন তোমরা যাদের নাম বলেছ তারাবাদে আর কি কেউ আছে যাকে পাওয়া যাচ্ছে না তারা বললেন না ইয়া রসুল্লাহ জুলাইবিবের নামটা বাদ পড়ে গিয়েছিল জুলাইবিব সমাজে কিছুটা উপেক্ষিত ছিল একাকি ছিলেন তিনি জুলাইবিব রদ আনহু রসুল্লাহ সাল্লাহ আলি হসাল্লামের বন্ধুত্বের সম্মান পেয়েছিলেন রসুল্ল সাল্লু আলি ওসাল্লাম তাকে উপেক্ষা করেননি রসুল্ল সাল্লু আলি ওসাল্লাম তখন বললেন কিন্তু আমি তো জুলাইবিকে দেখছি না সাথে সাথে সোহাবিরা জুলাইবি ব্রদল্লাহু আলহুকে খুঁজতে বেরিয়ে পড়লেন তারপর সোহাবিরা জুলাইবিবকে খুঁজে পেলেন তিনি যুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন তিনি সাতজন কাফিরদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে হত্যা করেছিলেন আর তাদের আঘাতে নিজেও শহীদ হয়েছিলেন সোহাবিরা রসুল্লাহ সাল্লু আলিহসাল্লামকে বললেন যে জুলাইবি মারা গিয়েছে রসুল্লাহ সাল্লিমাসাল্লাম তখন বললেন জুলাইবিপ সাতজনকে হত্যা করেছে এবং তারা জুলাইবিবকে হত্যা করেছে সে আমার থেকে এবং আমি তার থেকে সে আমার থেকে এবং আমি তার থেকে সে আমার থেকে এবং আমি তার থেকে অর্থাৎ রসুল্লাহ সাল্লিমুসাল্লাম বলছেন জুলাইবিব আমার আপন এবং আমিও তার আপনজন বর্ণনাকারী বলেন যে রসুল্ল দুই বা তিনবার এই কথার পুনরাবৃত্তি করেছিলেন সোহাবিরা যখন কবর খুঁজছিলেন তখন জুলাই বিব রদ আনহুয়ের দেহ ছিল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের হাতে কল্পনা করা যায় এ বিরল সম্মানের কথা একটু চিন্তা করুন তারপর রসুল্লাহ সালু আলি ওসাল্লাম তার নিজের বরকতময় দুটি হাত দিয়ে জুলাই বিবকে কবরে শুয়ে দিলেন জুলাই বিব সেই মানুষটি যিনি ছিল সমাজে উপেক্ষিত এবং যার নাম ছিল অসম্পূর্ণ সাবিত রদিউল্লাহ ত আলহ আনহু বলেন আনসারদের মধ্যে আর কারো আর্থিক অবস্থা সেই নারীর মতো ছিল না যিনি জুলাইবিবকে বিয়ে করেছিলেন তিনি দুহাত ভরে দান করতেন তিনি দারিদ্র্যের পরোয়া করতেন না এর কারণ হল বিয়ের প্রস্তাব গ্রহণ করার ব্যাপারে তিনি যা বলেছিলেন সেটা রসুল্লাহ সাল্লু আলহিমসাল্লাম শোনার পর দোয়া করেছিলেন ইয়া আল্লাহ আপনি মেয়েটির উপর আপনার রহমত ঢেলে দিন এবং তার জীবনকে কঠিন করবেন না অন্য বর্ণনা থেকে পাওয়া যায় যে জুলাই বিপকে কবরে নামানোর সময় কবরের পাশে এমন কোনো সোহাবি ছিলেন না যিনি জুলাইবিপের জায়গায় থাকতে না চেয়েছিলেন হ্রদ আন হু আর্দহ